সুরাহ রহমান রহীম আল্লাহ নামে এসে গেল অতএব এ কাফেররা এর জন্য তোমরা মোটেই তাড়াহুড়ো করো না তিনি মহিমান নিত জালেম লোকেরা তার সাথে অন্যদের যেভাবে শরিক করে তিনি তার অনেক ঊর্ধ্ব তিনি ওহি দিয়ে তাঁর আদেশ বলে তার যে বান্ধার উপর চান পাঠান মানুষদের সতর্ক করে দাও আমি ছাড়া দ্বিতীয় কোন মাহুদ নেই অতএব তোমরা আমাকেই ভয় করো I'm <laughs> াুুুু কুুু আসমান সমূহ ও জমিনকে যথাবিধি তৈরি করেছেন তারা যাদের তার সাথে শরীর করে তিনি তার চেয়ে অনেক উর্ধে তিনি ক্ষুদ্র একটি শুক্র কণা থেকে যে মানুষ তৈরি করেছেন আশ্চর্যের ব্যাপার সে এখানে এসে স্বয়ং তার স্রষ্টার সাথেই প্রকাশ্য বিতর্ককারী বনে গেল তিনি চতুষ্পদ জানোয়ার পায়দা করেছেন তোমাদের জন্য ওতে শীত বস্ত্রের উপকরণ সহ আরো অনেক ধরনের উপকার রয়েছে। সর্বোপরি তাদের কিছু অংশ তোমরা তো আহারও করে থাকো তোমরা যখন গধূলি লগ্নে ওদের ঘরে ফিরিয়ে আনো আবার প্রভাতে যখন ওদের চারণভূমিতে নিয়ে যাও তখন এর মাঝে তোমাদের জন্য নয়ন আভিরাম সৌন্দর্য উপকরণ থাকে তোমাদের পণ্য সামগ্রী বোঝাও তারা এমন দূর দূরান্তের শহরে বন্দরে নিয়ে যায় যেখানে প্রাণান্তকর কষ্ট ব্যথি তোমরা কোনো দিনই সেসব পণ্য নিয়ে পৌঁছতে পারত না অবশ্যই তোমাদের মালিক তোমাদের উপর স্নেহপরায়ণ ও পরম দয়ারি والقيل وال ও গাধা সৃষ্টি করেছেন যাতে তোমরা আরোহণ করো এছাড়া তাতে শোভা বর্ধনের ব্যবস্থা রয়েছে তিনি আরো এমন অনেক ধরনের জন্তু জানোয়ার পয়দা করেছেন যার পরিমাণ ও উপযোগিতা সম্পর্কে তোমরা এখনো পর্যন্ত কিছুই জানো না আল্লাহ তালার উপরে নির্ভর করে মানুষদের সরল পথ নির্দেশ করো বিশেষ করে যেখানে অন্য পথের মধ্যে কিছু বাঁকা পথ রয়েছে তিনি যদি চাইতেন তাহলে তিনি সবাইকেই সরল পথে পরিচালিত করতে পারতেন তিনি আসমান থেকে তোমাদের জন্য পানি বর্ষণ করেন তার কিছু অংশ হচ্ছে পান করার আর কিছু অংশ এমন সেখানে তা গাছপালা জন্মায় যাতে তোমরা জন্তু জানোয়ারদের প্রতিপালন করো সে পানি দ্বারা তিনি তোমাদের জন্য শস্য উৎপাদন করেন জায়তুন খেজুর ও আঙুল সহ সব ধরনের ফল জন্মান অবশ্যই এর মাঝে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য অনেক নিদর্শন রয়েছে วันّ ج مسا তোমাদের সুবিধার জন্য রাত দিন ও চাঁদ সুরুজকে নিয়ন্ত্রিত করে দিয়েছেন নক্ষত্র রাজিও তাঁর আদেশে নিয়ন্ত্রণাধীন রয়েছে অবশ্যই এর মাঝে তাদের জন্য প্রচুর নিদর্শন রয়েছে যারা বোধ শক্তি সম্পন্ন রং বেরঙের আর অনেক বস্তুও তিনি তোমাদের নিয়ন্ত্রণাধীন করেছেন যা পৃথিবীর বুকে তিনি তোমাদের জন্য সৃষ্টি করে রেখেছেন অবশ্যই এ সবকিছুর মাঝে সেসব জাতির জন্য নিদর্শন রয়েছে যারা কি সব থেকে হাসি গ্রহণ করে অংল অনিতা কু মির গুলি দুহেবা সু তোমাদের অধীনস্থ করে দিয়েছেন যেন তার মধ্যে থেকে তোমরা তাজা মাছ গোস্ত খেতে পারো এবং তা থেকে তোমরা মণিমুক্তার গহনাও আহরণ করো যা তোমরা পরিধান করো তোমরা দেখতে পাচ্ছ কিভাবে ওর বুক চিরে জলযানগুলো এগিয়ে চলে যেন তোমরা এর মাধ্যমে আল্লাহ তালার অনুগ্রহ রেজেক্ট সন্ধান করতে পারো সর্বোপরি তোমরা যেন তার নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করো তিনি জমিনের মধ্যে পাহাড় সমূহ রেখে দিয়েছেন যাতে করে জমিন তোমাদের নিয়ে এদিক সেদিক ঢোলে না পড়ে তিনি নদী ও পথ ঘাট বানিয়ে দিয়েছেন যাতে করে তোমরা সব জায়গাতে নিজেদের গন্তব্যস্থলে পৌঁছতে পারো তিনি তোমাদের জন্য দিক নির্ণয়কারী চিহ্নসমূহ সৃষ্টি করেছেন তাছাড়া নক্ষত্রের অবস্থান দ্বারাও মানুষ পথের দিশা পায় অতপর তোমরাই বলো যিনি এত কিছু সৃষ্টি করেছেন তিনি কি করে তার মতো হবেন যে কিছু সৃষ্টি করতে পারে না তোমরা কি এর থেকে কোনো উপদেশ গ্রহণ করবে না যদি তোমাদের উপর আল্লাহ তালা নিয়ামতগুলো গণনা করতে চাও তাহলে কখনো তা গণনা করে শেষ করতে পারবে না নিশ্চয়ই আল্লাহ তালা ক্ষমাসীল ও পরম দয়ালু যা কিছু গোপন রাখো আর যা কিছু প্রকাশ করো আল্লাহ তালা তা সবই জানেন আল্লাহকে বাদ দিয়ে এরা কার্যসিদ্ধির জন্য যাদের ডাকে তারা তো নিজেরা কিছুই পয়দা করতে পারে না বরং তাদেরই সৃষ্টি করা হয় সেগুলো তো হচ্ছে কতিপয় মৃত বস্তু জীবিত কিছু নয় অথচ তাদের এটুকু বোধ নেই যে তাদের কখন আবার উঠিয়ে নেওয়া হবে হে মানুষ তোমাদের মহবুধ তো একজন তিনি ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই অতপর যারা পরকালের ওপর ইমান আনে না তাদের অন্তর সমূহ এই নিঃসত্য হয়ে পড়ে এবং এরা নিজেরাও হয় দারুণ অহংকারী আল্লাহ আল্লাহতালা জানেন এরা যা কিছু গোপন করে এবং যা কিছু প্রকাশ করে তিনি কখনো অহংকারীদের পছন্দ করেন না এদের এ মর্মে জিজ্ঞেস করা হয় তোমাদের মালিক কি ধরনের জিনিস নাজিল করলেন তখন তারা বলে তা তো আগের কালের উপকতা ছাড়া আর কিছুই নয় ফলে শেষ বিচারের দিন এরা নিজেদের পাপের ভার পূর্ণ মাত্রায় বহন করবে এরা সেদিন তাদের পাপের বোঝা বহন করবে যাদের এরা জ্ঞান ভিত্তিক প্রমাণ ছাড়া গোমরা করে দিয়েছিল ওরা যা বহন করে চলেছে তা কত নিকৃষ্ট এর আগেও অনেক মানুষ দিনের বিরুদ্ধে চক্রান্ত করেছিল কিন্তু আল্লাহ তাদের পরিকল্পনা সমগ্র ইমারত তার ভিত্তিমূল থেকে নির্মূল করে দিয়েছিলেন ফলে তাদের এ চক্রান্তরূপী ইমারতের ছাদ তাদের উপরই ধসে পড়ল এবং তাদের উপর এমন বহু দিক থেকেই আজাবে এসে আকতিত হল যা ছিল তাদের কল্পনার বাইরে পরিমাণে লাঞ্ছিত করবেন তিনি তাদের জিজ্ঞেস করবেন কোথায় আমার সেসব শরীর যাদের ব্যাপারে তোমরা মানুষদের সাথে বাক বিদণ্ডা করতে যাদের সঠিক জ্ঞান দেওয়া হয়েছিল তারা সেদিন বলবে অবশ্যই যাবতীয় অপমান লাঞ্ছনা ও অকল্যাণ আজ কাফেরদের জন্য bana নিজেদের উপর জুলুম করতে থাকে অতঃপর তারা উপায়ন্তর না দেখে আত্মসমর্পণ করে এবং বলে আমরা তো কোন মন্দ কাজ করতাম না ফেরেস তারা বলবে হ্যাঁ যা কিছু করতে আল্লাহ সে সম্পর্কে অবহিত সমিতেন সুতরাং আজ জাহান নামের দরজাসমূহ দিয়ে তোমরা আগুনে প্রবেশ করো সেখানে তোমরা চিরদিন থাকবে অহংকারীদের আবাসস্থল কত দ্বৃষ্ট অপরদিকে পরহেজগার ব্যক্তিদের বলা হবে তোমাদের মালিক তোমাদের জন্য কি নাজিল করেছেন তারা বলবে হ্যাঁ এ হচ্ছে মহাকল্যাণ যারা কাজ করে তাদের জন্য কত সুন্দর চিরস্থায়ী এক জান্নাল যাতে তারা প্রবেশ করবে যার পাদদেশে ধারা প্রবাহিত হবে উপরন্তু সেখানে তারা যা কিছুই কামনা করবে তাই তাদের জন্য সরবরাহের ব্যবস্থা থাকবে এভাবেই আল্লা পরেশ ব্যক্তিদের তাদের নেক কাজের প্রতিফল দান করবেন এরা হচ্ছে তারা ফেরেশ তারা যাদের পবিত্র অবস্থায় মৃত্যু ঘটাবে তারা তাদের উদ্দেশ্যে বলবে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক দুনিয়ায় তোমরা যে আমল করতে তারই কারণে আজ তোমরা জান্নাতে প্রবেশ করো صلى <تصفيق> الله মনে করো ওরা শুধু এই জন্যই অপেক্ষা করছে যে তাদের কাছে একদিন ফেরেস্তা নাজ হবে কিংবা তোমার মালিকের পক্ষ থেকে কোনো আজাবের হুকুম আসবে এদের আগে যারা এসেছিল তারা এমনটি করেছে এদের ওপর আজাব পাঠিয়ে আল্লাহ তালা কোন জুলুম করেননি বরং তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে পরিশেষে তাদের উপর তাদের মন্দ কাজের শাস্তি আপতিত হল একসময় সে আজাব তাদের পরিবেষ্ট করে নিল জানিয়ে তারা হামেশা ঠাট্টা বিদ্রুপ করে বেড়াত তাহলে আমরা তো তাকে বাদ দিয়ে অন্য কিছুরই বাদাত করতাম না না আমাদের বাপ দাদারা অন্য কারো বাদাত করত আমরা তার অনুমতি ছাড়া কোন জিনিস হারামও করতাম না একই ধরনের কাজ তাদের পূর্ববর্তী লোকেরাও করেছে আসলে রসুলদের ওপর সুস্পষ্ট বাণী পৌঁছে দেওয়া ছাড়া আর কোন অতিরিক্ত দায়িত্ব কি আছে رسولا أن اعبدوا الله কাছে রসুল পাঠিয়েছি যাতে করে তাদের কাছে সে বলতে পারে তোমরা এক আল্লাহ করো এবং নাফরমান শক্তি সমূহকে বর্জন করো সে জাতির মধ্যে অতঃর আল্লাহ কিছু লোককে হেদায়ত দান করেন আর কত লোকের ওপর গোমরাহী চেপে বসে গেছে অতএব তোমরা আল্লাহর জমিনে পরিভ্রমণ করো এবং দেখো যারা রসুলদের মিথ্যা প্রতিপন্ন করেছে তাদের কি ভয়াবহ নাম হয়েছিল হে নবী তুমি এদের হেদায়তের ব্যাপারে যতই আগ্রহী হও না কেন এরা কখনো হেদায়ত পাবে না কেননা আল্লাহতালা যাকে গোমরা করে দিয়েছেন তাকে তিনি সৎ পথে পরিচালিত করবেন না আর এমন লোকদের আজাদ থেকে বাঁচানোর জন্য কোনো সাহায্যকারীও নেই এরা আল্লাহ আল্লাহতালার নামে শক্ত ধরনের শপথ করে বলে যে ব্যক্তির মৃত্যু হয়ে যায় তাকে আল্লাহ আল্লাহতালা কখনো দ্বিতীয়বার উঠিয়ে আনবেন না হেনবি তুমি বলো হ্যাঁ অবশ্যই এটা তার সত্য বাদা কিন্তু অধিকাংশ মানুষই তো জানে না a uh, বিষয়ে এরা মত বিরোধ করত কেয়ামতের দিন তাদের আজ অস্বীকার করে তারাও জেনে নেবে তারা ঘটাতে চাই তখন কেবল এটুকুই হয় যে হও অতঃপর তা সংঘটিত হয়ে যায় স্মরণ কর যারা আল্লাহর পথে হিজরত করেছে বিশেষ করে ইমান আনার কারণে তাদের উপর জুলুম হওয়ার পর আমি অবশ্য তাদের এই পৃথিবীতেই উত্তম আশ্রয় দেব আর আখেরাতের পুরস্কার তাতে এর থেকে অনেক বেশি শ্রেষ্ঠ কত ভালো হতো যদি তারা কথাটা জানত যারা বিপদে ধৈর্য ধারণ করে এবং যারা আল্লাহর উপর নির্ভরশীল থাকে তাদের জন্য আখেরাতের অনেক পুরস্কার রয়েছে হে নবী আমি তোমার আগেও এ মানুষদের মধ্যে থেকে কিছু ব্যক্তিকে রসুল বানিয়ে প্রেরণ করেছি যাদের উপর আমি ওহি পাঠিয়েছি অতএব যদি তোমরা না জানো তাহলে কেতাবধারীদের জিজ্ঞেস করো এসব নবীকে আমি একইভাবে যে শিক্ষা হয়েছে তুমি তা তাদের সুস্পষ্ট ভাবে বোঝাতে পারো যেন তারা নিজেরাও একটু চিন্তা ভাবনা করে যারা আল্লাহ তালা ও তার রসুলের বিরুদ্ধে হীন করে তারা কি এ বিষয়ে নিশ্চিত ও নিরাপদ হয়ে গেছে সে আল্লাহ তারা এজন্যে তাদের ভূগর্ভে ধসিয়ে দেবেন না কিংবা এমন কোন দিক থেকে তাদের উপর আজাবে এসে আপত্তিত হবে না যা তারা কখনো চিন্তা করতে পারেনি কিংবা তাদের তিনি এমন সময় পাকড়াও করবেন না যখন তারা চলাচলা করতে থাকবে এরা কখনোই তাকে তার কোনো কাজে অক্ষম করে দিতে পারবে না অথবা এমন হবে না যে প্রথমে তিনি তাদের কিছুদূর চলতে দেবেন অতপর পাকড়াও করবেন অবশ্যই তোমার মালিক একান্ত স্নেহশীল ও পরম দয়ালু যিনি তেলাওয়াত করবেন এবং যিনি এই আয়াতটির তেলাওয়াত শুনবেন তবে সবাইকে এখানে টি শ্রদ্ধা আদায় করতে হবে এটা God जा आसमान समूह एवंशील जी किचू आत फिर कुल तबाई आल्ला सज्दा जाहिर करे ना जे तार छाया তারা ভয় করে তাদের মালিককে যিনি তাদের ওপর পরাক্রমশালী তার পক্ষ থেকে তাদের যা আদেশ করা হয় তা তারা বিনীতভাবে পালন করে হে মানুষ আল্লাহ তালা আদেশ করেছেন তোমরা আনুগত্যের জন্যে দুজন মাবধ গ্রহণ করো না তো শুধু একজন সুতরাং তোমরা আমাকেই ভয় কর আকাশমণ্ডলী ও জমিনের যেখানে যা কিছু আছে তা সবই তার জন্যে জীবন বিধান তার অনুগত করে দেয়াই কর্তব্য এপরও কি তোমরা আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে ভয় করবে ওয়ানাবিকুম মিন উম্মতি então নিয়ামতের যা কিছু তোমাদের কাছে আছে তা তো আল্লাহতালার কাছ থেকেই এসেছে এবং তোমাদের যদি কোনো দুঃখ দৈন্য স্পর্শ করে তখন তা দূর করার জন্য তাকেই তোমরা বিনীতভাবে ডাকতে শুরু করো অতপর আল্লাহ তালা যখন তা দূরীভূত করে দেন তখন তোমাদেরই একদল লোক তাদের মালিকের সাথে অন্যদের শরীর বানিয়ে নেয় যাতে করে আমি তাদের যা নিয়ামত দান করেছি তারা তা অস্বীকার করতে পারে সুতরাং কিছু দিনের জন্যে এই জীবনটা তোমরা ভোগ করে নাও অচিরে তোমরা এই অকৃতজ্ঞতার পরিণাম জানতে পারে অিবিল তু স Thank <laughs> That's the one. যা কিছু রিজেক দান করেছি তার একাংশকে ওরা এমন সবার জন্য নির্ধারণ করে নেয় যারা মূলত জানেও না রিজ্ঞের উৎসমূল কোথায় আল্লাহ আল্লাহতালার শপথ তোমরা তার সম্পর্কে যে মিথ্যা অপবাদ দিতে সে সম্পর্কে অবশ্যই তোমাদের প্রশ্ন করা হবে এবং শ্রেক ব্যক্তিরা কন্যা সন্তানদের আল্লাহর জন্য নির্ধারণ করে অথচ আল্লাহ তালা এ কিছু থেকে অনেক পবিত্র মহিমান্বিত ওরা নিজেদের জন্য তাই কামনা করে যা পছন্দ করে অথচ যখন এদের কাউকে কন্যা জন্ম হওয়ার সুখবর দেওয়া হয় তখন দুঃখে ব্যথায় তার মুখ কালো হয়ে যায় এবং সে অসহনীয় মনস্তাপে ক্লিষ্ট হয় যে বিষয় তাকে সুসংবাদ দেয়া হয়েছিল তার মনের কষ্টের কারণে সে তার জাতির লোকদের কাছ থেকে আত্মগোপন করে থাকতে চায় ভাবতে থাকে সে কি এ সদ্যপ্রসূত কন্যা সন্তানকে অপমানের সাথে রাখবে না তাকে মাটিতে পুঁতে ফেলবে ভালোভাবে শুনে রাখু আসলে কন্যা সন্তান সম্পর্কে ওরা যা সিদ্ধান্ত করে তা অতি নিকৃষ্ট أجيب ولو I am a আর আল্লাফরমানির জন্য যদি সাথে সাথেই পাকড়াও করতেন তাহলে এই জমিনের বুকে কোন একটি বিচরণশীল জীবকেই তিনি ছেড়ে দিতেন না কিন্তু আল্লাহতালা তাদের এক বিশেষ সময়সীমা পর্যন্ত অবকাশ দেন অতপর যখন অবকাশের সে সময় তাদের সামনে এসে হাজির হয় তখন তারা যেমন মুহূর্ত কালও বিলম্ব করতে পারে না তেমন তাকে তারা একটুখানি এগিয়েও আনতে পারে না এরা আল্লাহ তালার জন্য সে বিষয়টি প্রস্তাব করে যা স্বয়ং তারা নিজেদের জন্য পছন্দ করে না তাদের জিউবা তাদের জন্য মিথ্যা কথা বলে যে পরকালে তাদের জন্যই সব কল্যাণ রয়েছে অথচ তাদের জন্যেই সেখানে থাকবে জাহান নামের আগুন এবং তারাই সেখানে সবার আগে নিক্ষিপ্ত হবে الله جلا كل عروسنا শপথ তোমার আগেও আমি জাতিসমূহের কাছে নবী পাঠিয়েছিলাম অতপর শয়তান তাদের খারাপ কাজসমূহ তাদের জন্য শোভনীয় করে দিয়েছিল সে শয়তান আজও তাদের বন্ধু হিসেবে হাজির আছে তাদের সবার জন্যই রয়েছে কঠোর আজাব হে নবী আমি তোমার উপর এ কেতাব এজন্যেই নাজেল করেছি যেন তুমি তাদের সামনে সে বিষয়সমূহ সুস্পষ্ট করে পেশ করতে পারো জানিয়ে তারা মত বিরোধ করত বস্তুত এ কেতাব হচ্ছে इबानदार लुप्त चिन्ह हिदायत वो अल्लाह तलाक अनुग्रह शुरू অথপর একবার মুর্দা হয়ে যাওয়ার পর সে পানি দিয়ে তিনি জমিনকে জীবিত করে তোলেন অবশ্যই এতে আল্লাহর কুদরতের বহু নিদর্শন রয়েছে সে জাতির জন্য যারা আল্লাহর কথা কান দিয়ে শোনে ই তোমাদের জন্য গৃহপালিত জন্তু জানোয়ারের মাঝে প্রচুর শিক্ষার বিষয় রয়েছে তাদের উদরস্থিত দুর্গন্ধময় গোবর ও নাপাক রক্তের মধ্যে থেকে বিস্তৃত পানীয় খাটি দুধ আমি তোমাদের পান করাই পানকারীদের জন্য এটি বিশুদ্ধ ও সুস্বাদু খেজুর এবং আঙুর ফলের মধ্যেও শিক্ষণীয় বিষয় রয়েছে তা থেকে তোমরা নেশাকর হারাম জিনিস যেমন বের করে আনছ তেমনি তা থেকে হালাল এবং উত্তম রেজেক ও তোমরা লাভ করছ দেহে এতে আল্লাহর কুদরতের অনেক নিদর্শন আছে তাদের জন্য যারা জ্ঞান সম্পন্ন সম্প্রদায়ের লোক এ নির্দেশ দিয়েছেন পাহাড়ের গায়ে গাছের ডালি এবং অন্য কিছুর উপর যা তোমরা বানাও তার উপর নিজেদের থাকার জায়গা নির্মাণ করো অতপর প্রত্যেক ফল থেকে রস আহরণ করে তা খেতে থাকো অতপর তোমার মালিকের নির্ধারিত পথ ধরে পূর্ণ আনুগত্যের সাথে সেদিকে এগিয়ে চলো এভাবে তার পেট থেকে রং বেরঙের পানীয় দ্রব্য বের হয় যার মধ্যে মানুষদের নিরাময়ের ব্যবস্থা রয়েছে অবশ্য এতেও নিদর্শন রয়েছে সে সম্প্রদায়ের জন্য যারা আল্লাহর এই সৃষ্টি বৈচিত্র্য নিয়ে চিন্তা করেন Oh, my. তোমাদের সৃষ্টি করেছেন অতপর তিনি তোমাদের মৃত্যু দেবেন তোমাদের কোন ব্যক্তি এমনও হবে যে সে বৃদ্ধ বয়সের দুর্বলতম স্তর পর্যন্ত পৌঁছে যাবে এতে করে এবং যৌবনে কোনো বিষয় জানার পর সে পুনরায় অজ্ঞ হয়ে যাবে আল্লাহতালা অবশ্যই সর্বোজ্ঞ তিনি সর্বশক্তিমান আল্লাহতালা তোমাদের কাউকে কারো ওপর রেজেকের ব্যাপারে প্রাধান্য দিয়ে রেখেছেন অতপর যাদের এ ব্যাপারে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে তারা আবার তাদের চায় না তাদের আশঙ্কা হচ্ছে এমনটি করলে তারা উভয়ে সমান পর্যায়ের হয়ে যাবে তবে কি এরা আল্লাহরকে নিয়ামত অস্বীকার করে قُلْ إِذَا فَتَنَّكُمْ كَيْدٌ فَابْتَلُوا مَنْ زَعَمَ أَنَّهُ آمَنَ فَاضْرِبُوا مِنْهُمْ كُلَّ من دون الله ما لا ينلك لهم رزقا من السماوات والأرض شيئا ولا يستطيعون لا <تصفيق> تبري তোমাদের মধ্যে থেকে তোমাদের জোর পয়দা করেছেন এবং তোমাদের যুগল দম্পতি থেকে তিনি তোমাদের পুত্র পৌত্র আদি সৃষ্টি করেছেন এবং তিনি তোমাদের উত্তম রিজেক দান করেছেন তারপরেও কি এরা বাতিলের ওপর বিশ্বাস স্থাপন করবে আর আল্লাহ নিয়ামতকে অবিশ্বাস করবে এবং এরা কি আল্লাহ তালাকে বাদ দিয়ে তাদের বানানো মাবুদের গোলামি করবে যাদের আকাশ মন্ডলী ও জমিনের কোথাও থেকে কোনো প্রকার রিজেক সরবরাহ করার কোন ক্ষমতা নেই সুতরাং হে মানুষ তোমরা আল্লাহ সদৃশ্য দার খুঁজেও না অবশ্যই আল্লাহ তালা সব কিছু জানেন তোমরা কিছুই জানো না অপরের অধিকারভুক্ত একটি দাসের উদাহরণ দিচ্ছেন যে নিজে থেকে কোনো কিছু করার ক্ষমতা রাখে না। উদাহরণ দিচ্ছেন এমন ব্যক্তির সাথে যাকে আমি আমার পক্ষ থেকে উত্তম রেজেল্ট দান করেছি এবং সে তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে চলেছে তোমরা কি মনে করো এরা উভয় সমান না কখনো নয় সমস্ত প্রশংসা আল্লাহতালার জন্য কিন্তু এদের অধিকাংশ মানুষই কিছু জানে না আল্লাহ আল্লাহতালা আরো দুজন মানুষের উদাহরণ দিচ্ছেন তাদের একজন হচ্ছে মুখ সে কোনো কিছুই নিজে থেকে করতে বা বলতে পারে না সে সবসময় নিজের মনিবের উপর বোচা হয়ে থাকে যেখানে তাকে সে সে পাঠায় না না। কেন। কোনো ভালো কিছু নিয়ে আসতে পারে অক্ষম ব্যক্তিটি কি সমান হতে পারে সে ব্যক্তি যে নিজে মুখ তো নয় বরং সে অন্য মানুষদের ন্যায় কাজের আদেশ দিতে সক্ষম সর্বোপরি যে ব্যক্তি সহজ সরল পথের উপর আছে যাবতীয় অদৃশ্য জ্ঞান একমাত্র আল্লাহর জন্যই নির্দিষ্ট রয়েছে ক্যামত অনুষ্ঠানের ব্যাপার তো তার কাছে চোখের পলকের নেয় বরং তার চাইতেও নিকটবর্তী আল্লাহতালা অবশ্যই সর্ববিষয়ের উপর শক্তিমান আল্লাহ আল্লাহতালা তোমাদের মায়ের পেট থেকে এমন এক অবস্থায় বের করে এনেছেন যে তোমরা তার কিছুই জানতে না। অতপর তিনি তোমাদের কান চোখ ও দিল দিয়েছেন যাতে করে তোমরা শকর আদায় করতে পারো এরা পাখিটির দিকে তাকিয়ে দেখে না যে আকাশের শূন্য গর্ভে সহজে বিচরণ করছে আল্লাহ ছাড়া এমন কে আছে যিনি এদের শূন্যের মাঝে স্থির করে ধরে রাখেন অবশ্যই এর নিপুণ ব্যবস্থাপনার মাঝে ইমানদার সম্প্রদায়ের জন্য অনেক নিদর্শন রয়েছে Weren't you আল্লাহ তালাই তোমাদের জন্য তোমাদের ঘরগুলোকে শান্তির নিড় বানিয়েছেন তিনি তোমাদের জন্য পশুর চামড়া দিয়ে তাঁবুর হালকা ঘর বানাবার ব্যবস্থা করেছেন যাতে তোমরা ভ্রমণের দিনে তা সহজভাবে বহন করে নিতে পারো আবার কোথাও অবস্থান নেয়ার সময়ও তা ব্যবহার করতে পারো ওদের পশম ওদের লোম ওদের কেশ থেকে তিনি একটি নির্দিষ্ট মেয়াদের জন্যে তোমাদের অনেক ব্যবহার উপযোগী সামগ্রী বানাবার ব্যবস্থা করে দিয়েছেন والله جعل لكم ছায়ার ব্যবস্থা করে দিয়েছেন তিনি তোমাদের জন্য পাহাড়ের মাঝে আশ্রয়ের ব্যবস্থা করেছেন তিনি আরো ব্যবস্থা করেছেন তোমাদের জন্য পরিধেয় বস্ত্রে যা তোমাদের প্রচন্ড তাপ থেকে রক্ষা করে আরো ব্যবস্থা করেছেন এমন পরিধেয় সমূহের যা তোমাদেরকে তোমাদের সমস্যা সংকট থেকে বাঁচিয়ে রাখে এভাবেই তিনি তোমাদের উপর তার মেয়ামত পূর্ণ করে দেন যাতে করে তোমরা তার অনুগত বান্দা হতে পারো যদি তারা সত্য থেকে মুখ ফিরিয়ে নেয় তবে তুমি জেনে দেখো তাদের কাছে সুস্পষ্ট বক্তব্য পৌঁছে দেওয়া ছাড়া তোমার আর কোন দায়িত্ব নেই এসব লোকেরা আল্লাহ তালার নিয়ামত ভালো করেই চেনে কিন্তু এ সত্ত্বেও তারা তা অস্বীকার করে আসলে ওদের অধিকাংশ মানুষই হচ্ছে অকৃতজ্ঞ স্মরণ কর যেদিন আমি প্রতিটি সম্প্রদায়ের মধ্যে থেকে একজন সাক্ষী দাঁড় করিয়ে দেব অতপর কাফেরদের কোন রকম কৈফেয়ার দেওয়ার অনুমতি দেওয়া হবে না তাদের সেদিন আল্লাহ সন্তুষ্টির জন্য কোন সুযোগ দেওয়া হবে সেদিন যখন জালেমরা আজাব দেখতে পাবে তখন ভীষণ চিৎকার করে তাকে বাঁচার চেষ্টা করবে কিন্তু কোন চিৎকারেই তাদের উপর থেকে শাস্তি লঘু করা হবে না না এ ব্যাপারে তাদের কোন রকম অবকাশ দেওয়া হবে আল্লা সাথে শরিক করেছিল সেদিন যখন তারা সেসব লোকদের দেখবে তখন বলবে হে আমাদের মালিক এরাই তো সেসব লোক যাদের মোশ্রেক ব্যক্তিরা উল্টো তাদের উপরেই অভিযোগ নিক্ষেপ করে বলবে না আসলে তোমরাই হচ্ছে মিথ্যা তখন এ মশ্রেক ব্যক্তিরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে যা কিছু কথা তারা উদ্ভাবন করত সেদিন তার নিষ্ফল হয়ে যাবে যারা কুফরি করেছে এবং অন্য মানুষদেরও আল্লাহর পথ থেকে বাধা দিয়েছে আমি সেদিন তাদের আজাবের উপর আজাব বৃদ্ধি করব এটা হচ্ছে তাদের সেই অশান্তি ও ফাসাদের শাস্তি যা তারা দুনিয়ায় করে এসেছে نجي <تصفيق> على দিনের কথা স্মরণ করো যেদিন আমি প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে স্বয়ং তাদেরই মধ্যে থেকে তাদের উপর একজন সাক্ষী করব এবং হচ্ছে দিন সম্পর্কিত সব কিছুর ব্যাখ্যা আল্লাহর হিতায়ত ও মুসলমানদের জন্য জান্নাতের সুসংবাদ স্বরূপ অবশ্যই আল্লাহ তালা ন্যায় সদাচরণ ও আত্মীয় স্বজনকে দান করার নির্দেশ দেন এবং তিনি অশ্লীলতা অসৎ কাজকর্ম ও সীমা লঙ্ঘনজনিত সব কাজ থেকে নিষেধ করেন তিনি তোমাদের এগুলো মেনে চলার উপদেশ দেন যাতে করে তোমরা এ থেকে শিক্ষা গ্রহণ করতে পারো من بعد قوة أنكافا تستخذون আল্লা নামে কোন অঙ্গীকার করো তখন তা পূর্ণ করো এবং একবার এ শপথকে পাকাপোক্ত করে নেওয়ার পর তা ভঙ্গ করো না কেননা এ শপথের জন্য তোমরা আল্লাহকে সাক্ষী করেছ অবশ্যই আল্লাহ জানেন তোমরা কখন কোথায় কি করো তোমরা কখনো সেই নারীর মতো হয়েও না যে অনেক পরিশ্রম করে নিজের জন্য কিছু সুতা কাটল কিন্তু পরে তা নিজেই টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলল তোমরা তো তোমাদের পারস্পরিক ব্যাপারে নিজেদের শপথগুলো ধোকা ও প্রবঞ্চনার উদ্দেশ্যে ব্যবহার করো যাতে করে তোমাদের এক দল আরেক দল থেকে অগ্রগামী হয়ে যেতে পারে আসলে আল্লাহ বিষয়টি দিয়ে তোমাদের পরীক্ষা নেনমাত্র তাছাড়া তোমরা যেসব বিষয়ে মতবিরোধ করছ কেয়ামতের দিন অবশ্যই তিনি তা সবার সামনে প্রকাশ করে দেবেন আল্লাহতালা যদি চাইতেন তাহলে তোমাদের সবাইকে এক জাতি বানিয়ে দিতে পারতেন তিনি যাকে ইচ্ছা তাকে বিভ্রান্ত করেন আবার যাকে ইচ্ছা তাকে সৎ পরিচালিত করেন তোমরা কি করতে সে সম্পর্কে তোমাদের অবশ্যই প্রশ্ন করা হবে তোমরা তোমাদের শপথগুলো পরস্পরকে প্রবঞ্চনা করার উদ্দেশ্যে ব্যবহার করু না এমন করলে মানুষের পা একবার স্থির হওয়ার পর পুনরায় পিছড়ে পড়ে যাবে এবং আল্লাহর পথ থেকে মানুষদের বাধা দেওয়ার কারণে এ দুনিয়ায়ও তোমাদের শাস্তির স্বাদ গ্রহণ করতে হবে এবং আখেরাতেও তোমাদের জন্য থাকবে কঠোর আচার وَأَنْتَ انْفَشْتَ تُرْوِي بِعِنْدِ مَنْ جِئْتَ তোমরা আল্লাহর নামে অঙ্গীকারকে দুনিয়ার সামান্য স্বার্থের বিনিময়ে বিক্রি করে দিও না সততা ও বিশ্বস্ততার পুরস্কার যা আল্লাহর কাছে আছে তা তোমাদের জন্য অনেক উত্তম যদি তোমরা জানতে যা কিছু সহায় সম্পদ তোমাদের কাছে আছে তা একদিন নিঃশেষ হয়ে যাবে অপরদিকে আল্লাহর কাছে এর যা বিনিময় আছে তা হামেশ বাকি থাকবে শেয়াশায় যারা ধৈর্য ধারণ করেছে এবং ভালো কাজ করেছে নিশ্চয়ই আল্লাহতালা তাদের সেসব কর্মের শ্রেষ্ঠ পুরস্কার দেবেন তোমাদের পুরুষ কিংবা নারীর মধ্যে যে ব্যক্তি কোনো নেক কাজ করবে এমতাবস্থায় যে সে হবে যথার্থ মোমেন তাহলে অবশ্যই তাকে আমি দুনিয়ার মুখে পবিত্র জীবনযাপন করাব এবং আখেরা তার জীবনেও তাদের দুনিয়ার জীবনের কার্যক্রমের অবশ্যই উত্তম বিনিময় দান যারা তাদের মালিকের উপর ভরসা করে তাদের উপর শয়তানের কোন আধিপত্য নেই তার সব আধিপত্য তো তাদের উপরই চলে যারা তাকে বন্ধু ও অভিভাবক হিসেবে গ্রহণ করেছে যারা তার সাথে শরিক করেছে পরিবর্তন করে তার জায়গায় আর এক আয়াতিলা যা কিছু নাজিল করেন তা তিনি ভালো করেই জানেন তখন তারা বলে তুমি তো এগুলো এমনি তাদের অধিকাংশ মানুষই আল্লাহ সূক্ষ্ম রহস্য জানে না তুমি তাদের বলো হাঁ কোরআনকে জিব্রাইল ফেরিসা তোমার মালিকের কাছ থেকে ঠিক ভাবেই নাজিল করেছে যাতে করে যারা আল্লাহর উপর ইমান এনেছে তাদের তিনি সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে পারেন সর্বোপরি এটা যেন হয় অনুগত বান্দাদের পথ নির্দেশ ও জানাতের সুসংবাদ বাহিনী জানি এরা তোমার ব্যাপারে কি বলে এরা বলে এ কোরআন তো একজন মানুষ এসে এ ব্যক্তিকে পড়িয়ে দিয়ে যায় অথচ যে ব্যক্তিটির দিকে এরা ইঙ্গিত করে তার ভাষা আরবি নয় আর এ কোরআন হচ্ছে সুস্পষ্ট আরবি ভাষা সমূহে বিশ্বাস করে না আল্লাহ তালাও তাদের সঠিক পথে পরিচালিত করেন না আর তাদের জন্য মর্মান্তিক আজাদ রয়েছে নিজের পক্ষ থেকে কথা বানানো কখনো নবীর কাজ হতে পারে না বরং এটা হচ্ছে তাদের কাজ যারা আল্লাহর আয়াতের উপর ইমান আনে না আসলে এরাই হচ্ছে মিথ্যাবাদী যে ব্যক্তি একবার ইমান আনার পর কুফরি করে যদি তাকে কুফরি বাক্য উচ্চারণ করতে বাধ্য করা হয় অথচ তার অন্তর ইমানের উপরই সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ তা হয়তো মাফ করে দেবেন কিন্তু যে তার অন্তরকে কুফরির জন্য সদা উন্মুক্ত করে রাখে তাদের উপর আল্লাহ গজব তাদের জন্যই রয়েছে এটা যে তারা দুনিয়ার জীবনকে পরকালীন জীবনের উপর প্রাধান্য দিয়েছে আল্লাহ আল্লাহতালা কখনো কাফের সম্প্রদায়কে হেদায়ত দান করেন না जब सम्पर् गाफेल निश्चय पर भीषण क्षतिग्रस्त وبرو إن ربك من بعدها لوفور Allah <laughs> بأن <تصفيق> يوم বিপরীত যারা ইমানের পথে নির্যাতিত হওয়ার পর হিজরত করে অতপর আল্লাহর পথে যেহাদ করে এবং বিপদে ধৈর্য ধারণ করে হে নাবি অবশ্যই তোমার মালিক এ পরীক্ষার পর তাদের প্রতি ক্ষমাশীল ও পরম দয়ালু হবেন স্মরণ করো যেদিন প্রত্যেক ব্যক্তি আত্মপক্ষ সমর্থনে যুক্তি প্রদর্শন করতে এগিয়ে আসবে প্রত্যেক ব্যক্তিকেই কানাকুড়ি হিসাব করে তার কৃতকর্মের প্রতিফল আদায় করে দেওয়া হবে এবং তাদের কারো ওপর কোন রকম অবিচার করা হবে না আল্লাহতালা এমন একটি জনপদের উদাহরণ তোমাদের সামনে উপস্থাপন করছেন যা ছিল নিরাপদ ও নিশ্চিন্ত সেখানে চারদিক থেকে তাদের কাছে প্রচুর পরিমাণ রেজেক আসত অতপর এক পর্যায়ে তারা আল্লাহর নিয়ামত অস্বীকার করল ফলে তারা যে আচরণ করে বেড়াত তার শাস্তি হিসেবে আল্লাহতালা তাদের ক্ষুধা ও ভীতির পোশাক পরিয়ে তাদের শাস্তি দিলেন অবশ্যই তাদের কাছে তাদেরই মধ্যে থেকে একজন রসুল এসেছিল কিন্তু তারা তাকে অস্বীকার করল পরিশেষে আল্লাহর আজাব তাদের জুলুম করা অবস্থায় পাকড়াও করল আল্লাহ তোমাদের জন্য যা কিছু পবিত্র ও হালাল রেজেক দিয়েছেন তোমরা তা আহার করো যদি তোমরা সত্যি একান্তভাবে ভাবে তাঁরই গোলামি কর তাহলে এজন্য আল্লাহ তালা নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন কর তোমাদের উপর শুধু মৃত জন্তু রক্ত এবং সুরের গোষ্ঠী হারান করেছেন আরো হারাম করেছেন এমন জানোয়ার যার উপর জবাই করার সময় আল্লাহ অন্য কারো নাম নেওয়া হয়েছে কিন্তু যদি কাউকে এর কোনো একটা খেতে বাধ্য করা হয় সে যদি বিদ্রোহী কিংবা সীমা লঙ্ঘনকারী না হয় তাহলে সে যেন জেনে রাখে আল্লাহ তালা ক্ষমাশীল ও পরম দয়ালু اصْفُ <تصفيق> عَنْ مَا تَقُومُ الْكَذِبَ تَرَوْنَ عَلَى الله كذبا لا يفلحون متاع قليل ولذ عمرذاب woman ক্াকেলালে mm -hmm. মিথ্যা আরোপ করে বলেই কখনো কথা না, যে এটা হালাল ও এটা হারাম জেনে যারাই আল্লাহর উপর মিথ্যা আরোপ করো তারা কখনোই সাফল্য লাভ করতে পারবে না তাদের জন্য এটা পার্থিব জীবনের সামান্য কিছু সামগ্রী মাত্র পরকালে তাদের জন্য রয়েছে কঠোর আজাম হে নবী ইহুদদের ওপর আমি সেসব কিছু হারাম করেছি যা ইতিপূর্বে আমি তোমার কাছে বর্ণনা করেছি এগুলো হারাম করে আমি তাদের উপর কোনো অবিচার করিনি বরং তারা আমার আদেশ না মেনে নিজেরাই নিজেদের উপর অবিচার করেছে অতপর অবশ্যই তোমার মালিক তাদের উপর দয়া করেছেন যারা অজ্ঞতাবশত কোনো গুনাহের কাজ করল অতপর অন্যায় বুঝতে পেরে তওবা করল এবং তওবার পর নিজেদের সংশোধনও করে নিল এ নেবি তোমার মালিক অবশ্যই এরপর তাদের জন্য হবেন ক্ষমাশীল ও পরম দয়ালু নিশ্চয়ই ইব্রাহিম ছিল একটি উম্মতের সমমর্যাদা বান সে ছিল আল্লাহ একান্ত অনুগত ও একনিষ্ঠ বান্দা সে কখনো মুসরিদদের অন্তর্ভুক্ত ছিল না সে ছিল আল্লা তালার নিয়ামতের প্রতি আল্লাহ আল্লাহতালা তাকে নবতীর জন্য বাছাই করেছেন এবং তাকে তিনি সরল পথে পরিচালিত করেছেন আমি তাকে দুনিয়াতেও প্রচুর কল্যাণ দান করেছি আর পরকালেও সে নিঃসন্দেহে নেক মানুষদের অন্তর্ভুক্ত হবে hin yi k admit গুড় কাল পোপী وَإِنَّ ইন্ ন بَيْنَهُمْ يَوْمَ الْقِيَامَةِ فِي مَا كَالُوا فِيهِ يَفْتَرِفُونَ <متصفيق> <تصفيق> أَدْعُوا إِنَّا سَبِيلٌ بالحق ما كان موعودا ترث اثمان يوجاد بالتي هي احسن পাঠালাম যে তুমি একনিষ্ঠ ভাবে ইব্রাহিমের মিল্লাত অনুসরণ করো আর সে কখনো মোশরেকদের দলভুক্ত ছিল না শনিবার পালন করা তো কেবল তাদের জন্যই বাধ্যতামূলক করা হয়েছিল যারা এ বিষয়টি নিয়ে অযথা মতবিরোধ করেছে অবশ্যই তোমার মালিক কেয়ামতের দিন তাদের মাঝে সেসব বিষয়ে মীমাংসা করে দেবেন যেসব বিষয়ে সেখানে তারা মতবিরোধ করত হে নী তুমি তোমার মালিকের পথে মানুষদের প্রজ্ঞা ও সদুপদেশ দ্বারা আহ্বান করো কখনো তর্কে যেতে হলে তুমি এমন এক পদ্ধতিতে যুক্তিতর্ক করো যা সব চাইতে উৎকৃষ্ট পন্থা তোমার মালিক এটা ভালো করেই জানেন কে তার পথ থেকে বিপদগামী হয়ে গেছে আবার যে ব্যক্তি হেদায়তের পথে রয়েছে তিনি তার সম্পর্কেও সবিশেষ অবহিত আছেন যদি তোমরা কাউকে শাস্তি দাও তাহলে ঠিক ততটুকু শাস্তি দেবে যতটুকু অন্যায় তোমাদের সাথে করা হয়েছে অবশ্য যদি তোমরা ধৈর্য ধারণ করো তাহলে জেনে রেখো ধৈর্যশীলদের জন্যে তাই হচ্ছে উত্তম হে নবী তুমি নির্যাতন নিপীড়নে ধৈর্য ধারণ করো তোমার ধৈর্য সম্ভব হবে শুধু আল্লাহতালার সাহায্য দিয়ে, এদের আচরণের উপর দুঃখ করো না এরা যেসব ষড়যন্ত্র করে চলেছে তাতে তুমি মনক্ষুণ্ণ হও না অবশ্যই আল্লাহ আল্লাহতালা তাদের সাথে রয়েছেন যারা জীবনের সর্বত্র আল্লাহ তালাকে ভয় করে চলে সর্বোপরি তারা হবে সৎ